বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু সসালাম ওসালাত মোহামাজন الله রহ সমস্ত প্রশংসা হয়াত মৌত সবকিছু নির্ধারণ করেছেন সাল্লা এবং সালাম নাজিলহেন মাহমুদুর রসৌল্লা সালি সাল্লামের ওপর যিনি মানুষের দিন দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে যে সব বিষয়ের প্রয়োজন সেসব বিষয় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যা আল্লাপা পৌঁছাতে বলেছেন তিনি পৌঁছে দিয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা বোলকুল মারামের হাদিস থেকে জানাজা পর্ব চলছে আজকে ইনশাআল্লাহ তালা আমরা শেষ করব দীর্ঘ এই জানাজার লম্বা ধারাবাহিক আলোচনার পরে যাবের আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন মৌতা বহু বচন মৃতদেরকে রাত্রে দাফন করিও না ইল্লা তবে যদি তোমরা বাধ্য হও নিরুপায় হও এজদের আর মানে নিরুপায় হওয়া বাধ্য হয়ে যদি আবশ্যক হয়ে পড়ে যে দাফন করা ছাড়া কোন উপায় নেই রাত যদি অথবা আইন বাধ্য করছে এটাও একটা নিরুপায় হওয়া যে আইন বাধ্য করছে যেন এখনই দাফন করো রাখা যাবে না এই মৃত ব্যক্তির লাশকে এরকম বিভিন্ন কারণ আরো হতে পারে এক কথা নিরুপায় হলে রাতের দাফন করা যাবে এ হচ্ছে হাদিসের ব্যাখ্যা সংক্ষেপে আখরাজন করেছেন বিষয়ের মূল বিষয়বস্তু এর মূল বিষয়বস্তু রয়েছে শাহি মুসলিমে মুসলিমে এই বিষয়টি রয়েছে তার মানে মাজায় থাকলেও আহ এ হাদিসের আসল যে বিষয়টা সেটা শহীদ মুসলিম আছে তার মানে বিষয়টি সহি তাতে রয়েছে বাক্যের পার্থক্যর সাথে সতর্ক সাবধান করেছেন অর্থাৎ না রাত্রে দাফন করবে না এইরকম কথা নাই বলেছেন হাত্তা ইউসাল আলী কিন্তু তাতে একটা শর্ত রয়েছে যতক্ষণ পর্যন্ত তার সলাৎ মানে জানাজার সলাথ না আদায় করা হবে রাত্রে দাফন করতে নিষেধ করেছেন বা বারণ করেছেন অথবা শাসন করেছেন ধমক দিয়েছেন কেন দাফন করবে বা কেন কেন করলে যতক্ষণ পর্যন্ত জানাজা না পড়া হবে রাত্রে খবরদার দাফন করবে না এই ধরনের কথা সুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আগের হাদিসের বাহ্যিক অর্থ যেটা বুঝলাম যে নিরুপায় না হলে রাত্রে দাফন করানো বিষয় নিষেধ করেছেন তাই না কিন্তু দ্বিতীয় যে হাদিস যদিও সমর্থক হাদিস তার ভিন্ন যদি জানাজা পড়ে নাও হয় দিনের মতোই রাত্রেও সুন্দরভাবে জানাজা হয়ে যায় বা জানাজার সাথে সংশ্লিষ্ট মাই এত সংশ্লিষ্ট সব বিধি বিধান রয়েছে যেগুলি করণীয় সেগুলি করা সম্ভব হয় রাত্রেও অসুবিধা নেই আলো আছে রাত্রে বিদ্যুতের ব্যবস্থা আছে আর লোকজন রাত্রেও কবর হইতে অসুবিধা নেই দাফনে হাজির হতে গোসলে গোসল দিতে প্রস্তুত করতে গুলি হচ্ছে মেয়েদের হকুক। মেয়েদের প্রাপ্য এগুলো যদি রাত্রেও আদায় করে দেওয়া যায় তাহলে তাহলে ধমক দেননি না বোঝা গেল হাত তাই যদি নামাজ পড়া হয় তাহলে এই ধমক বা তাহলে তাতে অসুবিধা নেই বাজ্যিক হাদিসের যে অর্থগুলি হলো তা বুঝতে পারলেন কেন রাত্রে দাফন করতে নবী কারিমসাল ইসলাম নিষেধ করেছেন এর হেকমত বা রহস্য কি বলছেন ভাস্যকার যে বিষয়গুলি দেখ ইঙ্গিত করলাম উদ্দেশ্য হচ্ছে মাইয়াকে প্রস্তুত করা মেয়াদকে দাফনের জন্য যে প্রস্তুত করা যে কাজগুলি রয়েছে এটা হচ্ছে আসল উদ্দেশ্য এবং মাইয়াতের জানাজা আদায় করা আর রাতের জানাজাই লোকসংখ্যা বেশি হওয়া তারপরে মাইয়াতের যেগুলি কাজ রয়েছে হ্যাঁ উসল দেওয়া কাফন দেওয়া ইত্যাদি যেসবগুলি এগুলিতে কোনো রকমের ত্রুটি হয়ে যেতে পারে এই রাতের অন্ধকারে যাবো না জানাজায় কাফান রাত্রে বাজারে গিয়ে যাবে অনেক দূরে গ্রামে গঞ্জ থেকে অনেক দূরে বাজার দশ কিলোমিটার পাঁচ কিলোমিটারে নতুন কাপড় কিনতে যাবে একটু করে দেো কা দফন করার কারণে দাফন করা নিষেধ আমাফিল দিনে এইগুলির লব্ধ হওয়া হা সহজ তাই না লোকজনের সংখ্যাও জানা যায় দিনে বেশি হবে তারপরে কাফোনো পাওয়া যাবে কাফানোর জন্য দূরে যেতে হলে অসুবিধা নেই আগসগুলো সুন্দর করে দেওয়া যাবে ইত্যাদি যদি এই যে কাজগুলি বলা হলো মেয়েটার সাথে সংশ্লিষ্ট বলছেন এজা ওজেদা থা এগুলি যদি আমরা সুব্যবস্থা করতে পারি এগুলি রাত্রে রাত্রেও যদি ব্যবস্থা করে নিতে পারি তো জাল আতিল এই অনেক সাহাবাই গ্রামদেরকে রাত্রে দাফন করা হয়েছে কারণ আমাদের সামনে আবার বাহ্যিকের বিপরীত আদিস রয়েছে এর বিপরীত আদিস রয়েছে আর সেটা হচ্ছে শরীয়তের আসল মূল নীতি আসল হুকুম সেটা হচ্ছে জানাজার ক্ষেত্রে তোমরা জলদি করো তাড়াতাড়ি করো ফাইন সাল তা কো সালে কেন যদি লোক হয় তোকে কষ্ট দিয়ে কেন দুনিয়া রেখেছো তাড়াতাড়ি পৌঁছে দাও পাক। তাহলে এই অনিষ্টকে তোমাদের কাঁধের উপর বহন করে আস কেন তাড়াতাড়ি কাঁধ থেকে নামাও তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে কবরে আমি আসো এইরকম হাদিস গুলো বেশ কিছু হাদিস রয়েছে ধরে রাখা হবে বা বেঁধে রাখা হবে বেজারান তার পরিবার পরিজনের মাঝে দুই দিন তিন দিন যদি লাশ পড়ে থাকে শোক বাড়তেই থাকবে শোক বাড়তেই থাকবে ঠিক না তো এই কোন মুসলিম থেকে হাদিস রয়েছে নেমেছেন। সুতরাং আমাদের মত লোকদের বা এইরকম যারা যে কোনো এলাকায় যারা গণ্যমান তাদের কবরে নামাটা কোনো হ্যাঁ ছোট হয়ে যাওয়া নাই হ্যাঁ কবরে নাম করবো নামাজটা পড়াবো অন্যরা নাম না এরকম মন মানসিকতা জানো না থাকে কবরে নামলেন তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না রাতে অন্ধকার তো তার জন্য প্রদীপ জ্বালানো হয়েছিল আখা আহমিন কেবাল কেবলার কেবলার দিক থেকে নেওয়া তাকে টেনেছিলেন। ছিলেন আরকি এর দিক থেকে নিজেকাল হয় তখন তার স্ত্রী নবিসমের ছোট মেয়ে ফাহেমা রাজিয়া আলাহাকে রাত্রে দাফন করেছেন সেই জন্য অধিকাংশ বলছেন হানাফি শাহি হামবেলি শুধু মালিকীদের কাছে রাত্রে বড় বড় সাহাবাই কেরাম সাহাবিয়া দারিকে রাত্রে দাফন করা হয়েছে তখন আর তাতে কোনো আপত্তি না জমানায় এক মহিলা কোন রেবায়ত রয়েছে পুরুষ তো ও মসজিদের খা দিন ছিল মসজিদের ঝাড়ু টাড়ু দিত কানা কোমল মসজিদ মারা গিয়েছিল রাত্রে আর রাত্রে দফন করে দিয়েছেন ঘটনা জানাচ্ছে তো নবীলাম সকালে খুঁজছেন মসজিদে ওই যে ঝাড়ু দিত মহিলা ওই লোক নাই কেন কোথায় বলছে মা তা তো লেসুলাল্লাহ নবী আজান তো মনি আমাকে জানো কেন জানাজা পড়ার জন্য জাগাওনি আপনি ঘুমিয়ে গেছিলেন সেই জন্য জাগানি কষ্টে হত ওকে জাকা কষ্ট দেবো জাগিয়ে এটা পছন্দ করিনি জানতে পারলাম মারা গেছে আর মনে করলো সাধারণ একটা কিলিনার এরকম যেন মন মেজাজ না থাকে যে কিনা জন্য বেশি লোক না হইলেও চলে অশিক্ষিত না হইলেও চলে আর এই গণ্য যেহেতু যত মতো বেশি হক রাখে তারা জানা যায় বেশি বেশি লোক হাজির হওয়ার চেষ্টা করুন যে জানা যায় অবশ্যই হাজির হবেন কিন্তু যারা ভালো লোক বিশেষ করে তারা আপনার ওপর বেশি হক রাখেন্লাম তাতে কেন দুল্লুনিয়ালি তার খবর বলে দাও কোথায় আছে তার মানে সবগুলি বলে নবী আলমুল গাই হাজেন তো নবী আলমুল হাজের নাজারে তো রাত্রেও হাজির ছিলেন ওইখানে কবর কাছে হ্যাঁ হাজির না দেখছিলেন নাজের মানে দেখা দেখছিলেন আর তারপর আলমুল মানে সব খবর রাখেন তারপরও বেকার কথা জিজ্ঞেস করবেন জানা কথা আবার কবর সামনে করে জানাজার নামাজ এই মাসালাটি ওই হাদিসে প্রমাণিত রয়েছে রাত্রে জানাজা সাহবাইকার যদি হারাম হইতো একবার তাহলে পড়তেন না আর তিনটি সময় সম্পর্কে সহি হাদিস রয়েছে যে সময়গুলিতে জানাজার সালাত আদাই করা বা দাফন করা নবী সাল্লাহসাল নিষেধ করেছেন অপছন্দনীয় টাইম দাফনের জন্য আর যখন ঠিক মাথার সামনে দুপুর বেলা সূর্য থাকত এই তিন সময়ে দাফনাম করতেন না সূর্যটা উঠিয়ে দিতেন অথবা সূর্য আগে হয়ে যাক সূর্য উঠার সময় নাই তারপরে ঠিক দুপুর সময় নাই বেলা গড়ে যাক অথবা তার আগে শেষ হয়ে যাক সূর্য ডুবার সময় ঠিক নয় আগে অথবা পরে এই তিনটি সময় আমাদেরকে নফল সলা আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন ও আন্নাফিহিনা মতান আর এই তিন সময় আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন হে না তা তো শমস বা আজকা যখন উজ্জ্বল হয়ে সূর্য উদিত হবে হাতটা তারাল গর্ব পশ্চিম দিকে সূর্য অস্তমিত হওয়ার কাছাকাছি হবে হাত তা যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে না যাবে পুরো ডুবে যাবে তখন এই ক্ষেত্রে জানাজা পড়া দাফন করা দুটোই এই তিনটি সময় নবীসর নিষেধ করেছেন অপছন্দনীয় আর একটি মাসালা সেটি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে ব্যক্তির পরিবার পরিজনের জন্য খাবারের ব্যবস্থা করা মাইয়েতের পরিবার পরিজন গ্রামবাসীর জন্য খাবার ব্যবস্থা করবে না দিন ইসলামকে উল্টি দিয়েছে যেই দিন ইসলাম জামানা ছিল সেই দিদিন ইসলামকে পুরো উল্টে দিয়েছে একটি ক্ষেত্রে না এরকম বহু ক্ষেত্র যদি এইরকম কিছু আপনার পয়েন্ট গুলো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন গ্রামবাসী তারপরে যৌতুক হ্যাঁ যৌতুক মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হবে খরচ করো ছেলে পক্ষ না ছেলে পক্ষ কোনো খরচ নাই ফ্রি অনেক যৌতুক নিয়ে আসতে পারবে কারণ মেঘিয়ে নিয়ে আসবে টাকা পয়সা উঠিয়ে নিয়ে আসবে আল্লাহাক অবাঞ্ছিত মুসলিমদেরকে আল্লাহাক না দুনিয়ায় তাদের ওপর রহম হবে না আখেরাতের রহম হবে এরকমদের উপর বিদাতিদের ওপর আবদুল্লাহ বিন জাফর আল্লাহআমা থেকে বর্ণিত তিনি বলছেন জাফর তাইয়ার جعفر رضی اللہ پتافر اللہ اللہ متر মৃত্যু সংবাদ আসলো হিনা কোতেলা যখন তিনি বরণ করেছিলেন আমি অর্থটা করলাম কারণে সম্পর্কের সুর সাল্লামের হদিস রয়েছে নিজেই সংবাদ দিচ্ছেন আর এরা মুতার যুদ্ধের এরা কমান্ডার ছিল ছিল তাদের যারা কমান্ডার ছিল কয়েকজন তাদের একজন নিহত হিনা উস্তু সে কত সতর্কতা অবলম্বন করেছেন সাহাবাই কিরাম তাবহিন আল্লাহ রাস্তায় জেহাদে যদি শহীদ শহীদ মুসলিম তো শহীদ শহীদ মুসলিমদের সৎ অসৎ সবগুলি শহীদ আর তারপরে কাহের অমুসলিম ও শহীদ হ্যাঁ যদি নিজের যে টার্গেট আছে টার্গেট পুরা করায় যদি কিছু হেল্প করে থাকে তাহলে মারহুম বলা ঠিক নয় মারহুম মানে রহম কৃত যার দয়া করে দেওয়া হয়েছে কি করে রহম করে দেওয়া হয়েছে জানলেন আপনি মারহুমের এটা অর্থ তো হয় না রেমাহুল্লাহ এটা কালেমা দু আইয়া দুয়ার কালেমা দু আর বাক্য কিন্তু মারহুম না আপনি যেমন শহীদ আপনি ঘোষণা যেন করছেন সার্টিফিকেট দিচ্ছেন ওরকম মারহুম রহম করে দেওয়া হয়েছে এসে সেগা সে তো মারহুম বলবেন না রাহেমেন কি বলেন ইসনা পরিবারের জন্য খাদ্য তৈরি করার নিজের পরিবার নিজের বিবিদের কে বললেন নিজের বিবিদেরকে কি বললেন मुसीबत खबर तैर करमता नहीं तर शोके রয়েছে তারা শোকার তোহি সুতরাং তাদের এই সময় শোকের সময় তাদের জন্য খাবার তৈরি করো আখরা জহল খামসা ইনস ছাড়া খামসার যে পরিভাষা হাফেজ বিন হাজার রহমতুল্লাল এর নিকট রয়েছে বলগোল মারামের ভূমিকাতে তারা সকলেই এহারি সংকলন করেছেন তো খামসার মধ্যে রয়েছে এমাম আহমদ আর আবু দাউদ তেজি সনদ হচ্ছে হাসান অষ্টম হিজুরিতে সেনাবাহিনী পাঠিয়েছিলেন জিহাদের জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে মত নামক এলাকায় যে মোতা একটা অংশ তখনকার হামলা করব। খাইবার মদিনা হ্যাঁ এইসব এলাকা মুসলিম দখল করে ফেলেছে হামলা করতে আসবো ওই সময় রাসোরম যখন দিক থেকে ফারেক মক্কা বিজয় থেকে রোমদেরকে সতর্ক করার জন্য যে এগিয়ে আসবি না হলে আমরাও প্রস্তুত আছি রোমে এত বিশাল সেনাবাহিনী তৈরি করেছিল যে এখানে উল্লেখ করেছেন যে জৈসুল মুসলিম আলাফ মুসলিমদের মুজাহিদিনের সংখ্যা মাত্র তিন হাজার ছিল আর কফ জম আলফ আর রোমের সংখ্যা ছিল তাদের যোদ্ধাদের হ্যাঁ এক লক্ষ মত এক লক্ষর সামনে তিন হাজার সাহাবাহিক রাম জিহাদের জন্য গিয়েছেন আর হেরে আসেননি কয়েকজন কমান্ডার শহীদ হয়েছেন কিন্তু শেষ অবস্থায় আল্লাহ মুসলিমদেরকে মতে মুসলিমকে দিয়েছে বিজয় লাভ করি হ্যাঁ এসেছেন এই জন্য কখনো আল্লাহ রাবুল আলমী সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ইসলামের ইতিহাসে বিজয় দান করেননি বরং যখনই এই সামান্য তখনকার অহংকার আজকালকার যুগে আল্লাহ শেষ হয়েছে আর স্মরণ করো সেই হোনাইনের দিন কি ইজ আজাবাদ কুম তোমাদের সংখ্যা যখন তোমাদেরকে চমৎকৃত করেছিল আনন্দিত করেছি যথেষ্ট দশ বারো চোদ্দ হাজার হয়ে গেছে আমরা আর আমরা আজকে পরাজয় হব না এরকম একটা ধারণা হয়েছিল সাহাবিদের আল্লাহ পাক প্রথম অবস্থাতে খানিকটা পরাজিত করে দিলেন এমন তীর বর্ষণ শুরু হইল হাওয়া এসব কত বড় তীর চালানোতে খুব পটু ছিল অধিকাংশ সাহাবাইকার মরণ ক্ষেত্রে সামনের দিকে বেড়ে যাচ্ছেন রসুরাল্লাহ সাল্লাহ পরে সাহবাইকারে আসলেন দেখেন রাসুল্লাহ সামনে যাচ্ছেন কোথায় জানবাজ আর তো জানা যাবে না সামনে বাড়তে হবে আবার সাহাবাইকার ফিরে আসছেন কারণ হয়েছিল কি দুর্বল ইমানের এই নতুন নতুন মুসলিম হয়েছে যখন তীর বর্ষ হয়েছে ওরা পালাতে লেগেছে আর লোকজন কিছু যদি পালাতে লাগে তো ভালো ভালো ইমানের মানুষ তখন কি হয়ে যায় হেমত হারিয়ে দেয় হ্যাঁ মানসিক অবস্থা দুর্বল হয়ে যায় হ্যাঁ মনোবল ভেঙে পড়ে হলুকি হলুকি কিন্তু আসলে প্রথম যারা পালিয়ে অবস্থা খারাপ করেছে সবগুলি সব নিয়ে মুসলিম ছিল নতুন মুসলিম হয়েছিল এখন ইসলাম ভালো করে তাদের অন্তরে মজবুত হয়নি সেখানে সেখানে হাড় দেখা দিয়েছে সেখানে বাতিল দেখা দিয়েছে কোনো যুগে ভালো মানুষের সংখ্যা বেশি হয়নি কিন্তু অল্প সংখ্যাই নেতৃত্ব দিয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে যখন পুরান সন্নাকে আঁকড়ে ধরেছে আল্লাহর বলছেন আর বললেন প্রথম যে এখন নবী সাল্লাহিসাল্লাম আমির বানিয়েছিলেন প্রথমকেল জাফারুন যদি জাফার নিহত হয়ে যায় তাহলে তিনজন কেপর নাম কমান্ডা নিযুক্ত করেছিলেন আমিরুল মুজাহিদিন তিনজনে পরপর শহীদ হয়ে গেলেন তিন জন পর শহীদ হয়ে গেলেন খালিদ বিন অলিদ ছিলেন তিনি দেখলেন যে এখন আর পতাকা নেওয়ার মতো কি ও নিজেই পতাকা হাতে নিলেন আর তারপর আল্লাহ হয়েছে দিনের দাওয়াত দিনের দাওয়াত দিয়ে যেতে হবে দিনের দাওয়াত এখলাসের সাথে দিতে থাকেন যে আজকে গাল দিচ্ছে সে আপনার জন্য কালকে দোয়া করবে এটা কি বাস্তবে দেখা যায় না এখনো দেখা যাচ্ছে ক্ষমা চাই বহু লোক আছে দূর দূরান্তে কোথা থেকে কত কি গাল দিয়েছেন ওর ক্ষমতা এরকম বহু ভাইদের সাথে এরকম হচ্ছে আরকিম ইা গাল বলছে ইফাফলি হাসান তুমি ওরা গাল দিয়েছে তুমি গাল দিয়েও তার অশ্লীল কথা বলছে তাও তুমি অশ্লীল ভাষায় বলেন না তুমি কোরআনার কথা বলে যাও ভালো কথা উত্তম যাও। কামড় দিয়েছে দে কুকুরকে একটা কামড় করবেন কখন এই কাজ করবেন না আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে কি ছিল ফাইজালাজি বাইনা কা শত্রুতা ছিল এর পূর্বে তারপরে ভালো আচরণের জন্য তোমার ইখলাস তুমি তার হিতাকাঙ্ক্ষী ধরুক নেই দুনিয়ার কারণে কোনো বিদ্বেষ শত্রুতা আছে এই খবর নেই যদি এরকম এখলাস থাকে তো আন্নাহন হামিম যেই লোকটি দুঃমন ছিল সে তোমার অন্তর বন্ধুতে পরিণত হবে রাসুল্লাহামের কাছে এক এক করে খবর আসতে থাকে আর এখন জাফার বাবা জয় হারেসা শহীদ হয়ে গেল জায়েদ শহীদ হয়ে গেল সাহায্য বললেন আবদুল্লাহ রাওয়াহ সেও শহীদ হয়ে গেল সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে মসজিদ নবীতে বসে খবর দিলেন নিয়েছে আল্লাপা খালেদ এর হাতে এখন বিজয় দান করলেন মোদিন এই বসে বসে খবর বেতারের যুগ ছিল না স্যাটেলাইটের যুগ ছিল না কোন ব্যবস্থা ছিল না রসুলামা আকাশের আর তার বাড়িতে বাচ্চাদেরকে আদর্সেন্হ করলেন তার স্ত্রীকে এই সংবাদ মৃত্যু সংবাদ বা শাহাদাতের সংবাদ শোনালেন বাচ্চা ওয়াদা আলী আতফ তার ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন সোম্মা জাহাবাই আলী তারপর নিজের বাড়িতে পরিবারে ফিরে আসেন আর বললেন ইসনাউলি আলী জাফার তো ব্যস্ত করে ফেলেছে সুতরাং নবী সালামত হচ্ছে মাইয়ের পরিবার পরিজনের জন্য কি করা খাবার তৈরি করে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেবেন নিয়ে এসে খাওয়া সময় হয়তো এসে আপনার খেতে চাইবেন না পাঠিয়ে দেন পরাবে খাবার পাঠাই দেন তোর বাড়ি গুরসাল্লাম পাঠাইতে বলেছেন তাহলে আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীর লোকেরা বন্ধু বান্ধবরা এরা বিশেষ করে খাবার পাঠাবে এর জন্য নবী সাল্লাম দিন ধার্য করেনি তিন দিন তিন দিনের নয় এইরকম না আর খাবার মৃত ঘরওয়ালাদেরকে তৈরি করতেই হবে তিন দিন পরে এটাও তার জন্য জরুরি না। হ্যাঁ এর বেশি শোক করবে না শোক করবে না মানে ভালো কাপড় চোর পরব না আমি নিষেধ রয়েছে একমাত্র স্বামীর জন্য স্ত্রী করতে পারে চার মাস দশ দিন বলছেন ভাস্য ভাস কর যে খাবার একবার পাঠাইতে তিন দিনে বলেছেন মানুষকে তাজিয়তের দিন এই দিনগুলি আহ তো সুতরাং তিন দিন পাঠান অমাদ আমা সরিয়ে আসরুল এতম ফাল আমরফি হেসা আতুন যখন খাদ্য দেওয়া মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে শরীয় সম্মতের কথা নেই শুধু নেই না আমি অভাবী মানুষ বা যেকোনো কারণে হোক আপনি একবার দিতে পারলেন একদিন দিতে পারলেন অসুবিধা তারপর এর বিপরীতে শুনেন ভাষ্যকার আমা দাহনাস আজকালকার যুগে যে বিদাতের বদভাস লোকজনকে জানা যায় যে আসবে দুয়াইজি যে আসবে কবজি যে আসবে ওদেরকে খাওয়াইতে হবে এতুন শনি এত জঘন্যবিদাত কি বলছেন জঘন্য মুল মকর কাজী खबर तैरिरा से कुल खान नाम फतेतिहा नाम तीन दिन अथवा चल्लिस दिन हम तरफी भाषा गुली रही চলাম তারপরে তারপরে হোক যেমন মৃত্যু বার্ষিকী পালন করা প্রতি বছর যে দিনে মারা গেছে সেই দিনে খাবার করা হোক সবগুলো এতে সামিল যেমন তার যে ফামমাল মাতাম মাতম শোক করা শোক প্রকাশ করা মাতম করার ক্ষেত্রে আলমাদের এইকমত রয়েছে যে নিষিদ্ধ হারাম মাতম হচ্ছে হল ইসতেমা আলমা মসিবা কোন মসিবতের জন্য লোকজনের সমাগম হিদাত মুন কারা এটি হচ্ছে বড় জঘন্যবিদাত নেই সপ্তম দিনে অথবা মান্থলি হ্যাঁ যে দিন একমাস পূর্তি তখন বা চল্লিশ ওয়াসানা এই এইরকম বাত্তরিক মৃত্যু বার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী পালন করা আর যে বিদাত শুরু হয়েছে বিশেষ করে নেতাদের নেতাদের যে জঘন্য শুরু হয়েছে এগুলি আল্লাহের আজাব ঢাকার কারণ কেন এগুলি হারাম কাজ যে মৃত্যু তারপরে কি খরচ করা হ্যাঁ খরচ করতে মা করতে হবে করতে হ্যাঁ এত টাকা খরচ করলাম এই কাজগুলি হারাম কাজ আর জঘন্য বিদাত কেন আউ প্রথম কারণ আন্না হু আমলুন মোখালিফলিস এই কাজটি সন্নত বিরোধী মানে যেটা হচ্ছে দুই নম্বর কারণ হারাম হওয়ার নাজিলিয়া জাহিলি যুগের কাফের মুশ্রেকদের সাদৃশ্যতা তাতে রয়েছে এখন হিন্দুদের মধ্যে রয়েছে হিন্দুদের মধ্যে অন্তিম কি বলছে বা কি বলছে ভাষাগুলো তাদের তো সব এই সব কাজ অর্থাৎ জ্বালাতে যায় মাইয়ুন যাহার নামে পৌঁছায় আখেরা তো জাহান্নাম আছে চিরকার রসগুল্লা আউজ এই দৃশ্য যদি কোন হিন্দু দেখে যেভাবে জ্বালানো হচ্ছে আরো লগ হয়ে যাচ্ছে ইজ্জুতের বিজ্ঞুতির শেষ থাকে আউজ্লা এই দেখে বেশ কিছু যারা জ্ঞানী হিন্দু মুসলমান হয়েছে কলকাতায় একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ পরে ইসলাম কবুল করার পরে সে আব্দুল আজিজ মুখার্জি নাম রেখেছিল মুখার্জি ব্রাহ্মণ এবং তারপরে জলম অত্যাচার যেগুলো হইলো আর সে তার স্ত্রীকে জালাতে গিয়ে যখন স্ত্রী জ্বলে গিয়ে কাপড় জলে গেল আর হয়ে গেল এই দৃশ্য দেখার পরে সবাই হা হা করে হাসছে আর ধুমধাম করছে আর পিটাচ্ছে যেমন মুর্শিদাবাদে এখন বাড়ি করেছে কলকাতা পালিয়েছে কারণ ভারতের মতো জায়গায় কোন জায়গায় ইসলাম কবুল করে সেই জায়গায় থাকবে তার এলাকা এটা খুব কষ্টকর বিষয় তাকে হয়তো বেঁচে থাকতে দেবে দুই নম্বর যেটা বলা হলো কাফেরদের সাদৃশটা হিন্দুদেরই হোক আরম এই মৃতুর নামে খরচা করা হচ্ছে হারাম হারাম খরচ অপচয় ইসরাফ অপচয় আর অন্তর্ভুক্ত সুতরাং এই যে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করলেন মৃত মৃতের নামে খানা করতে গিয়ে খাবার তৈরি করতে গিয়ে এতে যারা ও রয়েছে উত্তরাধিকার রয়েছে যেহেতু ওই মৃত ব্যক্তি ধন সম্পদ করে এই খরচের ব্যবস্থা করা হচ্ছে এদের হক করা এরা ভাগে হয়তো পঞ্চাশ হাজারই পেত কি জন্য তারা ভাগে এই টাকাগুলো পেল না ব্যাংকে যার টাকা ছিল সব উঠিয়ে মৃতের নামে এই হারাম কাজ করলো যার ফলে এরা আর ওই ব্যাংক ব্যালেন্স যেটা ছিল সেটা ওই কাজে শেষ হয়ে গেছে এই লোকগুলো বঞ্চিত হলো না হলো না যারা ছিল হোক মৃত্যুর আত্মীয় স্বজন মারা গেছে আর ওর বাড়ি খাবার প্রথম দিনে অথবা তৃতীয় দিনে তারা নিজেরাই শোকে রয়েছে আর এই অবস্থায় তাদের খাবার তৈরি পাকিস্তানের এক মুসলিম আমাকে বলছিল পাকিস্তানের মারা গেলে প্রথম ওই মৃত ব্যক্তির আত্মীয় বলা হবে যে রুটির ব্যবস্থা করো আর গোস্তের ব্যবস্থা করো বলছে আমরা তো রান্না করতে বারণে বলছে যে টাকা দাও গরু কিনে নিয়ে আসছি খাসি কিনে নিয়ে আসছি আর ইয়ে যদি আটা থাকে আটা দাও না হলে পয়সা দাও আটার বস্তা কিনে নিয়ে আসে নিয়ে তৈরি করবে তৈরি করে খাবে দাবে তার পরে পড়তে যাবে। তারপরে নিজেরা শোকে মর্মাহত হয়েছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আর ওই সময় খাওয়া দাওয়ার ধুমধাম চলছে ওদেরকে কি ভালো লাগছে সমাজের চাপ যদি না হয়তো জালেমানা চাপ না হইতো হারাম চাপ না হইতো তাদের ওপর তো কখনো খাওয়াইতো কখনো খাওয়াতো না এভাবে আমি এই জন্য উত্তম বিকল্প হিসেবে বলেছি মৃত ব্যক্তির জন্য আমার একটা আলোচনা আছে অনেক পুরাতন আলোচনা আছে মৃত ব্যক্তির জন্য অনেক করণীয় রাস্তা আছে আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম কাজে খরচ করছেন দু চার লাখ টাকা আর আরো দু এক লাখ লাগিয়ে দিয়ে আপনি একটা মসজিদ তৈরি করে দেন না সৌদি আরবের মতো হ্যাঁ এত বড় মসজিদ আমি তৈরি করতে পারবো মসজিদে দশটা ফ্যান দিয়ে দেন না যেখানে অনুন্নত করার চেষ্টা করেন বাথরুম নেই মসজিদ আছে বাথরুম নেই লোক এসে আরে বাথরুম চেপে আছে নামাজ পড়বে বাথরুম খুঁজবে বাথরুম তৈরি করে দেন না সব নাই তাতে অনেক সব তাতে রয়েছে কিন্তু এই বিদ্যার ঠিক আছে কোনো সব তো নেই গোনার বোঝা রয়েছে পাঁচটি কারণ আমার নয় ভাষ্যকার প্রধান বিচারপতি শেখ আল বা নকল করলামত প্রিন আব্দুল্লা আল বাজালি রোদিয়াল থেকে বর্ণিত মুসনদ আহমদ রয়েছে খরচের ব্যবস্থা হচ্ছে ওয়াসুন আর তো তৈরি করা লোকজনকে খাবার দেওয়ার জন্য মিনান নেয়া হাতে রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম যে রোদন হারাম আর সেই রোদনের কারণে মৃত ব্যক্তিকে मृत ब्यक्तर आत्मस्वजन जरा रही लोक जन के, के एकत्रित करा खबर आसानी जियाफत आम जियाफत मायर नाम जियाफत এরা হচ্ছে এটাকে রোদনের অন্তর্ভুক্ত নেহাত যে শরীয়তে হারাম তার অন্তর্ভুক্ত মনে করেছেন এরপরের হাদিস তিনি তার পিতা থেকে তাহা তিনি বলছেন সাহাবি কানা রসুল সাহাবাহ কিরামদের শিখাতেন কবর জিয়ারত এই যা জল মাকাবের যখন কবরস্থানের উদ্দেশ্যে বেরোবে তারা আইয়া কুলু যেন এই দুয়া বলে এইভাবে সালাম বলে শুধু সালাম আলাইকুম নয় আজকালকার মুসলিমরা দুয়া মুখস্ত করবে না আমি দেখেছি আমাদের বাংলা ভাষী সে দুয়া মুখস্থ রাখে না কি করে গত সপ্তাহে মানে চার পাঁচটা হাত উঠেছিল উঠা উঠেছিল আর উঠা উঠি করবো না কিন্তু কি করে শুধু আসালাম আলাইকুম মনে করে যে সালাম আলাইকুম বললাম যথেষ্ট করে দিলাম বিদাতি দোয়া করে আর জানে যে খাবার আছে সেজন্য দোয়া করতে এসছে আমাদের দেশে হয় না হয় না কবর জিয়ার মানে আমাদের খাবার ব্যবস্থা করা আজকে অমুকের বাড়ি কবর জিয়ারত আছে একটা নজর দেখানো দেখি তাহলে কবর জিয়ারত লোকজনের সাথে গল্প করতে করতে গেলাম আর আসলাম আমদ ফি এতে তো যে কবর জিয়ারতের উদ্দেশ্য পর ও স্মরণ করা সেটা হবে না একা যদি যায় কবর জিয়ারতে যেইভাবে আমি আখেরতকে স্মরণ করতে পারবো আমার মতকে স্মরণ করতে পারব আমার কবর জীবনকে স্মরণ করতে পারবো সেটা আমার আমি তো মনে করি যে আমার দাঁড়া সম্ভব নয় যে লোকের সামনে গিয়ে ওইভাবে হবে না সেটা লোকের সামনে কারণ শয়তান ঢুকতে পারে ওখান দিয়ে লোকের সামনে চকে পানি আসবে আসবে না হয়তো কিন্তু একা থাকলে আসতে পারে সহজে আসতে পারে কিন্তু পঁচিশ পঞ্চাশ জনকে বেশি নয় দু চার দশ বিশ পঁচিশ পঞ্চাশ জনকে নিয়ে নবীম কোনো কবর করতে গেছেন এই রকম কোনো হাদিস দেখাতে পারবেন না তাহলে এই তরিকাটাই টোটালি বর্জনীয় যে লোকজনকে জানাবেন যে আজকে আমার বাপের কবর জিয়া করতে আছে আছে চলেন অথবা লোকজনকে দরখাস্ত করে জুমার নামাজ পড়ার পর ঈদের নাই চলেন আমার বাপের কবরটা জিয়ারত করে দেন এই সব বিদাত চলে যান আপনার ছেলে মেয়েকে খুব বেশি ছেলে মেয়েদের না ছেলেদেরকে বলেন যে কবর যান করতে এইরকম জিয়ারত করেন আর সব লোকজনকে আর তারপরে ঈদের দিনে কবর জিয়ারত জুমার দিনে কবর জিয়ারত অনেকে মনে করে যে এটা ভালো কাজ এটা একটা বিদাত আর একটা জীবনে নাম ঈদের নামাজের পরে বিশাল্লাহাম এসা সন্ধে পড়ে গেছেন গেল কোথায় পাব আমার স্বামী তো অন্য স্ত্রীর খাই চলে গেল নাকি বিছানা খুঁজছে অন্ধকারে পাইনে তার ছুটেছে সামনে যাচ্ছে কোন দিকে যাচ্ছে দেখি বিবির ঘরের দিকে যাবে না কোন দিকে যাচ্ছে গেছেন দেখতে দেখছেন নবী সাল্লাম গিয়ে কবরস্থানে ফিরেছেন এক মহিলা সামনে কিরে নবী সাল একটু জোরে চলতে লেগেছেন তখন দৌড় দিয়ে শুরু করেছেন আমি এসেছি আর দৌড় দিয়ে গিয়ে বাসায় গিয়ে আবার শুয়ে গেছেন কিন্তু দৌড় দেওয়ার কারণে হাস ফাঁস করছেন আয় সারিয়া আল্লাহা নবিয়া কারিম বলছে আর কি ব্যাপার শ্বাস কেন ফুলছে তোমার আর বিড় করে চলে যাব অসম্ভব কথা এটা না আল্লাহ জালেম না তার রাসুল জালেম হইতে পারে তুমি এই সন্ধে আমার পিছনে ছুটেছো গেছি আমি কোতে আর তোমার কোন স্বপ্ন দেখে বই সাজছ না। বোঝা যায় যে কবর জিয়াতে ভালো না আমি অনেকে দেখি আমাদের এক মুরব্বী ছিলেন ঈদের নামাজ পড়ালাম এইসবাদ করবেন সবকে ঈদের দিনে নিয়ে গিয়ে জিয়াৎ করাইতে হবে যান আপনি যান আপনাকে দেখা দেখে যদি আমি নিয়ে যে চলে যাই চলে তারপরে খাবারের ব্যবস্থা না হলে তো আমাদের দেশের হানাভি সমাজে কবর জিয়াউি হয় না হয় কি আমি তো দেখিনি কারণ আমার গ্রামে হানাফিরা বাস করে ওদের কবর জিয়াত মানে ভোজ খাওয়া দাওয়া করে কবর জিয়াত অথবা আগে করে নিয়েছে আগে কিছু আর তারপরে যে আসলে এখন খাবার দাবার গোস্ত চলবে হ্যাঁ না নবী সাল্লা কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন বা কবরের পাশ দিয়ে অতিক্রম করবেন তখন কি আল্লাহ ইয়া আহসাল দারিন এই তিন রকম করে রয়েছে মানে বাড়ি তো এখানে বাড়ি মানে কবরের বাড়ি হ্যাঁ কবর বাসীর সালাম বর্ষিত হোক মিনাল মহিন বলতে মুসলিম মুসলিম হয়েছে ইমান ইসলাম দুটো আসবে বা মমিন মুসলিম দুটো শব্দ হবে তখন ইসলাম মানে হচ্ছে বাহ্যিক আমল গুলি ইসলামের রোকন বা স্তম্ভ হচ্ছে পাঁচটি যেগুলি বাহ্যিক আমল তাই না কাল শাহাদ সাদে করা জাকাত প্রদান করা রমজান রোজা রাখা আর হজ করা যখন ইমানের সংজ্ঞা আসছে জিবাই আলাই ইসলামের হাদিসে তখন তাতে অন্তরের বিষয়গুলি ছয়টি আসছে ইমানের পিলার ছয়টি আলী ইমান পাশাপাশি তাহলে ইমান মুসলিমিন মানে যাদের অন্তরে এই ইমানের আরকানগুলি রয়েছে এবং এর সাথে সাথে যেগুলি এর সম্পর্কিত আর মুসলিম মানে বাস্যিক যে ইসলামের আমলগুলি বিশেষ করে পাঁচক তো যদি নামাজ না থাকে তো ওদের উপর কিছু সালাম আবার কারণ বেনামাজি ইসলামে থাকে না এটা হচ্ছে আল্লাহ চাইলে আপনাদের সাথে আমরা মিলিত হচ্ছি লাহেকুন মিলিত হচ্ছে এই কথা কেন বলবেন এটা তো তাদের জন্য দুয়া না আমার এই কবরে আমার বাসস্থান হবে কখন যে হয়ে যায় কিন্তু হবে নিশ্চিত কখন হয় আজকে আরো বছর পরে হবে তো আমরাও মিলিত হচ্ছি মানে আমাকে এখানে আসতে হবে আপনাদের সাথে মিলতে হবে আপনাদের অবস্থা যা হয়েছে আর আবহাওয়া এই হাদিস টি কার ছিল বোরে থেকে বর্ণিত তাই না সাহাবি আবহাওয়া রাজি আল্লাহ থেকে সহিমের নয়শো চুহাত্তর নম্বর হাদিস তাতে রয়েছে আসসালাম হে মমিনের আপনাদের সাথে মিলিত হচ্ছি না স্যার তারপর হাদিস যে হাদিসটার উপর আমাদের দেশের লোকদের আমল রয়েছে আর মুখস্থ করে সেই হাদিস ক্ষেত্রে সহি গবেষণা হচ্ছে হাদিস টা কেউ কেউ হাসান বলেছেন দুটি বললাম এই দোয়াটি শোনেন নবী হাসান কি করলেন ফাবাল আলিমেহ নিজের মুখমন্ডল ওই কবর বাসীদের দিকে ফিরিয়ে দিলেন না কবরের দিকে মুখটা ফিরালেন আর সালাম তোর কী বরদাস্ত করেন না বা আমার সাথে এর কোন শত্রুতা আছে সালাম দিল হয়তো যে যাতে করে হারাম না হয়ে যায় বুঝে হয়তো সালামটা দিল কিন্তু আমার সাথে কথা বলতে চায় না বুঝবে না বুঝবে না ভুল লিপ্ত হয়ে যাবে এই দিকে চেহারা দিকে আসসালাম কবুরে হে কবরাসী আপনাদেরকে সালাম হোক এক ফের উল্লাহ ওয়ালাকুম আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং আপনাদেরকে আল্লাহ ক্ষমা করুন আন্তা আপনারা আমাদের পূর্বসুরি সেগুলি মিলিয়ে হাসান বলা যেতে পারে তবে আল্লা আলবানী রহমতুল্লা বলছেন যে এর সনদে কাবুস বিন বলে একজন সাহাবি রয়েছেন একজন বর্ণনাকারী রয়েছেন একজন সেই বর্ণনা স্মৃতিশক্তি বড়ই কি ছিল বড়ই কমজোর ছিল বড় দুর্বল ছিল রাদি মানে একবার রোদ্দি যেটাকে বলা হয় যেটা সেটা রদি তার স্মৃতিশক্তি মোটেই কাজ করতো না দুর্বল ছিল খুব দুর্বল ছিল মানে ধরে রাখার ক্ষমতা দুর্বল ছিল এই রকম যদি হয়তো হাদিস একজন জামে হোক অথবা আপনার জৈফ তিরমিজি হোক তিরমিজি যেহেতু জৈফ তিরমিজি হাদিসটিকে জয়ীফ বলেছেন গত সপ্তাহে আলোচনা করেছি শরীয়দ সম্মত জিয়ারুৎ আর বেদাতি জিয়ারত সিরকি জিয়ারুৎ হ্যাঁ জিয়ারতের উদ্দেশ্য কি আর কি বলগুল মারামে এই মরমে হাদিস আসেনি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে তাজিয়ত করা আরবি ভাষা তাজিয়া আজি তাজিয়া মানে হচ্ছে সান্তনা দেওয়া সান্তনা দেওয়া শরীয়তে স্বীকৃত আমাদের দেশে এরকম কিছু নাই আর প্রচলন নাই তাজিয়াত বললে যাই না বাংলা ভাষা তাজিয়ত করার জন্য লোকজন এসে লোকজন এসে বসে থাকে কিন্তু ধৈর্য ধরেন হ্যাঁ বলেন আর কিছু আছে এরকম কিছু ট্রেডিশনে কারো যে তাজিয়াত করতে সান্ত্বনা দিতে এসে যে বাক্যগুলি সাধারণত বলে হ্যাঁ পরম্পরা যেটা পরম্পরা বলা হয় হ্যাঁ চলে আসছে এরকম কিছু আছে কি কিন্তু আরবদের মধ্যে কিছু পরম্পরা বাক্য আছে বলতে পারেন না সেগুলি এই ধরনের বাক্য বা এর কাছাকাছি বাক্য যে কোনো ভাষায় বলা যেতে পারে তাজিয়তের ধুমধামটা বা তাজিয়তের গুরুত্বটা এদের মধ্যে উর্দু ভাষীদের মধ্যে দেখা যায় ইন্ডিয়ান পাকিস্তানি ওরা তাজিয়তের জন্য বাড়িতে আসবে কিন্তু আজকাল দুনিয়া দ্বারা তাজিয়তে গল্প গুজব করে অনেক মূর্খ লোকেরা তাজিয়ত হিসেবে দিন না তাজিয়ত মানে এমন লম্বা বসে যাবেন না যে তাদের জন্য কষ্টকর হইতে পারে ক্লান্ত হচ্ছে লোকজন আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে শেষ হয়তো সুতরাং ওইদিকও খেয়াল রাখতে হবে আর কিছু মাইতের জন্য রহমতের মাঘ ফেরাতের জান্নাতের আর জাহান্নান থেকে মুক্ত হওয়ার দোয়া রয়েছে এগুলি কথা থাকতে হবে এই কথাগুলি থাকতে হবে আপনি যে ভাষায় বলেন সুতরাং আপনি নিজের ভাষাতে বলতে পারেন হাদিস সম্মানের জোড়া পোশাক জান্নাতি পোশাক আল্লাহ তাকে পরাবেন কিয়ামতের দিকে কি ধরনের তাজিয়াতে বাক্যগুলি বলবেন যেমন আর বলে থাকে থাকি আজ আমা আপনাদের পাক বৃদ্ধি করুন বা বড় করুন দান করুন ও গাফার আলে বা মেয়েতে কুম আপনাদের মৃত ব্যক্তিকে আল্লাহ পাক করুন বা আল্লাহ ইয়ারহামহু আল্লাহ হইয়া হ্যাঁ আল্লাহ পাক তাকে জান্ন দান করুন এই ধরনের वक्त निर्धारित निर्दिष्ट वाक्य नहीं बलियदे मायफ ए क्या जेईरकुआ जे दुआ कथागुली कहगलिंग सान्वन मूलक कथा बोलो নির্ধারিত রাজন এগুলো বলেছেন এবং বলতে বলেছেন আর কি আরো বলেছেন ইন্নআ যখন নবী সাল্লাহামের আপন জন মারা গেছে তখন কি বলেছেন কি বলছে ইন্নআর মা আল্লাহ জানিয়েছেন সেটা আল্লাহ ও তার যেটা দান করেছেন সেটা আল্লাহ ওকুল্ল সাইন ইন্দাহী মোসাম্মা আর প্রত্যেক বস্তুর আল্লাহ ফাকর আব্বুল্লা আলমের কাছে সময় নির্ধারিত রয়েছে ফালতির ওয়ালাহ সুতরাং ধৈর্য ধারণ করবি এবং নেকির আশা রাখবে কোন মুসলিম ভাই বোনের কাহের কোন মুসিবতে আর মতে ইনালিল্লা পড়বেন না এটা জাহাজ নয় কারণ সেটা আপনার মুসিবত না সেটা আপনার মুসিবত না মুসিবতের সময় ইন্নালিল্লা পড়া হচ্ছে কারণ সৌরভ একশো পঞ্চান্ন থেকে সান্তান্ন অবশ্যই কাহল আল্লাহ এবং আল্লাহর এনতে কালে পরে তার ভালো গুনগুলি হ্যাঁ কান্নার সাথে গণনা করা যে তিনি এই ছিলেন এই করেছেন সেই করেছেন তার বৈশিষ্ট্য বর্ণনা করা এগুলি আপত্তিকর এবং তার হাহাকার অবস্থা সৃষ্টি করা शोके एक बारे भेंगे पड़ा हाँ गोड़ाघड़ी करू गाल चान बुक चापड़ानो इत्यादि कपड़ फाड़ा इत्यादि पड़े उड़ सब गुलरामा जाएज एगुली जाएज नई তিনি বলছেন মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করি না যারা মারা গেছে তাদেরকে গালমন্দ করিও না সে খারাপ ছিল দুষ্ট ছিল ইত্যাদি যে কোনো ভাষা কারণ তারা যা করেছে বা অগ্রিম পাঠিয়েছে করে সেখান পর্যন্ত বা সে সব পর্যন্ত পৌঁছে গেছে বদ আমল পাপ পাঠিয়েছে পাপ পর্যন্ত পাপের যে পরিণাম রয়েছে পরিণাম পর্যন্ত পৌঁছে গেছে শাস্তি শুরু হয়ে গেছে তোমার বর্ণিত তাতে বলা হয়েছে মৃতদেরকে গালমন্দ করিও না আর তাতে বলা হয়েছে কেন আহিয়া যার কারণে তোমরা বা যার মাধ্যমে তোমরা যে আমার সম্পর্কে লোকেরা কি বলছে না বলছে কিন্তু তার আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তারা যদি শুনতে পায় তো তাদের মনে কষ্ট হবে না হবে না আপনার সাথে সম্পর্কের অবিনত অবনতি ঘটবে আপনার সাথে দুশ্মনই বাড়বে দুশ্মনই বাড়িয়া লাভটা কি এই বিষয়গুলির ক্ষেত্রে মনে রাখবেন ব্যক্তি জীবনের যার মাধ্যমে বেনামাজি ছিল এই কথা বললাম তার ব্যক্তি দোষ সেই লোকটি মত ঘুরছিল বুঝলাম কি ছিল এর মধ্যে চরিত্র ছিল এই একবার বিচারে ধরা খেয়েছে করেছে সেই করেছে এসব বলে লাভ না এগুলো ব্যক্তিগত দোষ যতই বড় দোষ হোক না কেন কারণ যা করেছে যদি বিনা তো মারা গিয়ে থাকে তাহলে তার শাস্তি পাচ্ছে আর কিছু কিছু গুণা আছে যার অনিষ্ট হচ্ছে হ্যাঁ সংক্রামক মানে তার অনিষ্ট ওই মৃত ব্যক্তি পর্যন্ত সীমিত থাকবে না অন্যরা ওই অনিষ্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হবে যেমন একটি লোক মারা গেছে কিন্তু বিদাতি বড় মূল্লা ছিল যে সব ছেড়ে গেছে তার লিখন বা বক্তব্য তা দিয়ে যাবে না বললে জাতি তো ওকে পুজনী বানিয়ে ফেলবে আর তাকে বড় অলি বানিয়ে আল্লাহর অলি বানিয়ে ফেলবে অথচ সে সতর্ক করা তখন লাগে এই কাজটা কি আমি কেরাম করেননি তার সড়া ছিল এত বড় কথা তার পরে কথা বলেছেন তার ইবনে হাজার নকল করেছেন ইবনে হাজার অনেক আগে লোক এনতেকাল করেছে। কাবুজ বিন তারপরে আমি বলছি তাহলে হারাম কাজ জানবেন আপনি হাদিসের ক্ষেত্রে যেমন তার চাইতে কম গুরুত্ব রাখেন আকিদার বিষয়টি যে আকিদার বিষয়ে বিভ্রান্ত করে গেছে মানহাজের বিষয়ে বিভ্রান্ত করে গেছে ভুল ইসলামের ব্যাখ্যা করে করে গেছে হ্যাঁ হেকামতের দিন মানে ক্ষমতা দখল করা নামাজ পড়ে তারপরে একামতের দিন তো ইরানে হয়েছে এই সব কথা এইরকম কথা কেউ যদি শিখিয়ে গিয়ে থাকে এইসব বক্তব্য বা লিখন ছেড়ে গিয়ে থাকে তাদের থেকে সতর্ক করা ফরজ সতর্ক করা ফরজ কারণ এগুলো বিষয় অসংখ্য লোক এদের বই পড়ে বা এদের বক্তব্য শুনে গোমরা হয়ে যাবে এগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না যে আর একজন নিয়ে সে হাদিসের কন্ডিশন বেশ করে দেবে যে মৃত ব্যক্তির দোষ চর্চা করিও না কারণ এই দোষের অনিষ্ট হচ্ছে মোত আদি মানে একজন থেকে আরেকজন পর্যন্ত চলে যাবে কিন্তু সে নামাজ পড়েনি সে ব্যক্তি জীবনে সেরিকও করেছে ব্যক্তি জীবনে করেছে এবং সে কোনো আদর্শ ব্যক্তি না লোকেরা তাকে কেউ চেনে না তো তার দোষচর্চা করার কোনো প্রয়োজন নেই যে এই লোক এই ছিল সেই ছিল কি প্রয়োজন যা করেছে পেয়ে গেছে কিন্তু একজন বিশিষ্ট লোক যাকে লোকের অনুসরণ করে আর যার লেখা পড়ে লিখনই বইটই পড়ে অথবা তার বক্তব্য শুনে এবং তাকে গুরু মনি করে সতর্ক করার জরিও যদি সে জাতি গোমরা করে থাকে বা এইরকমই যদি ধরেন দুনিয়ার ক্ষেত্র আহ অনেকে অথ দুনিয়ার বড় নেতা তাকে মনে করে আছে অথচ সে জাতির জন্য অনিষ্ট করে গেছে তাহলে সেই ক্ষেত্র সতর্ক করা যাবে সাবধান ওই দলে সামিল হবেন যে এই কাজগুলি করে গেছে সেই ক্ষেত্রেও সতর্ক করা যেতে পারে এই হাদিসের অন্তর্ভুক্ত তখন সেগুলি হবে না এই কথাগুলি ভাষ্যকার এখানে আলোচনা করেছেন যেটা আমি সময় স্বল্পতার জন্য আমি নিজের ভাষায় পেশ করে দিলাম হাদিসে তিরমিজিতে আসলো যে তিরমিজি তাই না দ্বিতীয় তাতে রয়েছে যে জীবিতদেরকে যদি কষ্ট হয় তোমরা মৃতদেরকে গালমন্দ করলে যার কারণে কি হলো জীবিতদের কষ্ট তাহলে এমন মৃত ব্যক্তি যদি হাজার যার আত্মীয় স্বজন নাই তাহলে জীবিত কে আছে তার কষ্ট হবে। এমন ব্যক্তি যার কোন আত্মীয় গ্রাম নাই দেশে নাই এলাকায় নাই সে যদি মারা যায় তার দোষ চর্চা করেন তাহলে তার কাউ কি কষ্ট হয় না তাহলে কি দোষচর্চা করা যাবে না এই ক্ষেত্রে করা যাবে না কারণ উদ্দেশ্য এটা নাই যে শুধু ওদের কষ্ট হচ্ছে না সেই জন্য দোষচর্চা করেন উদ্দেশ্য যে এই দোষ চর্চাতে ইসলামের ফায়দা আছে কি একটি কথা মাসলে উপকারিতা যদি থাকে চর্চা করাই তো মিরিতদের চর্চা করা যাবে আর সরিয়তি অপকারিতা থাকে বা কোনো উপকার নেই তাহলে চর্চা করা যাবে না আর এগুলি মানুষের ব্যক্তি জীবনের ভুলের ক্ষেত্রে আর একটা লোক মারা গেছে আর তারপরে যদি লোকটা সারা জীবন টাকার নিচে কাবড় রাখলো লোকটা সারা জীবন দাঁড়িয়ে রাখলো না ওর দাড়ি না রাখায় আপনারই ক্ষতি কি আর আমারই কি ক্ষতি কিন্তু যখন এমন বিষয় আসবে যেগুলির ক্ষেত্রে অন্য লোক হবে না আমরা বলছি এরকম কিছু আলম বলেছেন অন্যরা বলছেন না বলা যাবে না এজমা রয়েছে আল্লাহাজ এজারহিলা রাউি আর যারা দুর্বল বা যারা জাল হাদিস করেছে রকম মজরুহিন समालोचना जीवित हम समाल शरियत निर्भरशील ना जान लोक शरियत हालाल हराम हालाल नाजायज हो जाएत हो जाए যদি না বয়ী সিনেমা ধরেন আল্লাহ না বর্ণনা করা হয় তাহলে কি মানুষ ভাববে আকি দায়ী হবে যে নবী সৃষ্টি না হলে হ্যাঁ প্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছে নবী লাউল্লা খালাক হে নবী তুমি না হলে আকাশ জমিন কিছুই সৃষ্টি হইতো না তাহলে সতর্ক করা ফরজ কিনা ফরজ তখন তবে যারা এটা ঠিক নয় কারণ তাদের যদি ইস্তেহাদি ভুল ত্রুটিও থাকে তাদের নিয়ত সৎ ছিল সুতরাং তাদের কাছে তাদের দোষ না হ্যাঁ মজহাবি পরবর্তীকালে যারা করেছে তাদের দোষ রয়েছে তারা তাদের নামে করে আর কয়েক ভাগে ভাগ করেছে কিন্তু তাদের উদ্দেশ্য এই দল পাকানো ছিল না আর একমত কে চার উম্মতে ভাগ করা উদ্দেশ্য ছিল না সুতরাং কেউ যদি আলো সমালোচনা শুরু করে আবু হানিফার কেউ যদি সমালোচনা শুরু করে সাফি মালিক আহমদের এগুলো নাজাইজ কাজ যারা তারপরেও দোষ খুঁজে খুঁজে কি করে দোষ বের করতে পারি যদি এইরকম হয় তাহলে এটা বড় অন্যায় কাজ সাধারণ লোকের গিবতের চাইতে যারা আলেম তাদের গিবত বড় অপরাধ কিন্তু কোরআন সোনার আলেমই। বিদাতি মানহাজের আলেম, ভুল ব্যাখ্যা করেছে ইসলামের এইরকম আলেন যার ফলে অনেকে বিভ্রান্তির শিকার অবশ্যই এই সতর্ক করা ফরজ যদি কেউ সতর্ক না করে তাহলে ফরজে কে সবাই গুণাগার হবে এই ফারেজি কিফায়তে সকলে গুণাকার হবে আল্লাহাক এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আর এখানে আমাদের কিতাবুল জানায় সে আল্লাহ ফাক রব্বুল আহম আমাদেরকে ভালো ভালো আমলে তৌফিক দান করেন ভালো কথা বলার তৌফিক দান করেন আর কোরআন সোনা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে যদি ভুল ভ্রান্তি ইচ্ছা করে হয় অথবা অনিচ্ছাকৃত হয় তাহলে সেটা নিজেদের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আল্লাহফাক যান আমাদেরকে করে দেন সুভান রব্বেক রব্বাম্ম ইসেফুন ওসালাম আলমুরস্লিম হ্যাঁ আইনের যেগুলি কাজ রয়েছে সেগুলি করতে গিয়ে যদি বিলম্ব হয় যথাসাধ্য মৃতের আত্মীয় স্বজন এই ক্ষেত্রে সেই জন্য ফিরিজে রাখতে পারবে এখানে সরকারের কোনো দোষ নাই দোষ আপনার তাড়াতাড়ি করেন আর করে যদি আপনি একদিন দুই দিন কাগজপত্র রেডি করে নিতে থেকে ন যেটা অবজেকশন বলছে ওটা এন নিয়ে আসতে পারেন তাহলে অসুবিধা নেই আপনার সাথে সাথে মৃত দেহ দিয়ে দেবে তারপরে ওই মৃতদেহ নিয়ে যাওয়াটা কোনো ভালো কাজ না এটা না জায়জের কাছে। কেন নিয়ে যাবেন এতে কোন সব রয়েছে দেশে নিয়ে যাবেন আর একবার এক দু মিনিটের জন্য দেখানোর জন্য এগুলি ভালো কাজ না নিষিদ্ধ কাজ এগুলি আমি হারাম শক্ত করে বললাম না কারণ হয়তো জায়জ হতে পারে কিন্তু ভালো কাজ নয় আপত্তিকর কাজ আর তারপরে অপছন্দনীয় কাজ এগুলো কোনো ভালো কাজ না কোন জবাবের কাজ না একটা বরং বহুরিয়ালের লস আছে বহু টাকা পয়সা লস ওই টাকা গুলি মৃতের আত্মীয় স্বজন যারা রয়েছে বালবচ্চা তাদের কাজে আসতো মৃতকে বইয়ে নিয়ে যাওয়ার জন্য এত পয়সা খরচ করা যেতে যেতে কি দশা হয় কেমন উড়িয়ে যাবেন কষ্ট পাচ্ছে অতক্ষণ তাকে দাফন করে কষ্ট পাচ্ছে ভালো মানুষ হলেও কষ্ট পাচ্ছে আর অসৎ মানুষ তো ওই কাঁধে করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন অসৎ মানুষকে খাবার খেয়ে জানা পড়তে হারাম কাজ করে বিধাত সেজন্য কবরের কথা বলেছেন দাফনই করা হচ্ছে না থেকেই গেল রেখে দেওয়া হলো মিউজিয়ামে রেখে দেওয়া হলো তোর ওখানে সহল জব হয়ে গেছে তার কখনই জান্লাফা হলো কবরে আজান দা এর আগে বলেছে বিদা কাজ বেরলিবি দুই ভাগে বিভক্ত কারণ এই বিষয়ে একটা মন হাজারাতে আমার সাথে ছাত্র জীবনে গিয়েছিলাম সেই জন্য জানি বেরুলিবি আপস লড়াই শুরু করেছে একদল বলছে আজান দিতে দেবো আর একদল আজান দিতে না আর ওদের মধ্যে লেগে গেছে আমি নতুন সহিদা গ্রহণ করেছি একজন আলেম বলেন আর একজন বলেন না তো তখন আল্লাহ তো বলেছেন এই সমাধান করান রয়েছে ফাইন যদি কোন ক্ষেত্রে যদি দিমত হয় ঝগড়া হয় দ্বন্দ্ব হয় দুনিয়ার জমি জায়গা নিয়ে হোক আর শরীয়তের মাসলা মাসাল আকিদার মসলাম হোক আর ফের তার মসলাম মাসাইল হোক ফারুদ্দু হোক হ্যাঁ তখন আল্লাহর দিকে একরকম আর এক আলম বলছে আর একরকম তখন আর ওই আলমের দিকে ফিরা যাবে না শাসকের দিকে রাসুল আর আল্লাহর দিকে ফিরে দেখলে কোরআন কারিমে এমন কোন বাধা নেই হাদিসে কোনো বাধানে বরং তারাও নতুন একটা ইতিহাসে দু তিনজন মৌল ছাড়া কেউ এই ফতোয়া দেয়নি ভালো কার শোনেন এই ক্ষেত্রে আর আমাদের এক ভাই আর ভালো আলেম ভালো আলেম ভালো যদি কোরআন শুনলেন না আমি ভালো আলেম সাধারণত বলি খুব সহজে বলি সুন্দর এই কোরবানির ভাগা সম্পর্কে আর ওর একটা কপি আমার কাছে আছে কয়েক বছর আগে ফটো করে দিয়েছিলাম আসল কপি আমার কাছে আছে কারোর লাগলে ফটো করে দিতে তাদের সবগুলি হাদিস কালেক্ট করা হয়েছে আর চোদ্দশো বছর ইতিহাসে এই ফতুয়া ছিল না सही हो जाए धोका खाने ना आल्लाफ खा करें फतुआ ते बाकी नशल ठीक आगे एकमत तरफ कई मसलाय तेह नहीं এবং একজন দুজন আহ এইম রয়েছে তারা আহ নেতৃত্বের দায়িত্ব নিয়ে তারপরে আহলেদ ইসালেম শুধু বাংলাদেশে আর ভারতে নেই আর সৌদি আরব আছে আরব দেশের সারা পৃথিবীতে সালাফিউলামা আছেন কোরআন হসন আলেমরা তারা কেউ এই ফতোয়া জানে না কোন আরবকে যদি বলেন যে কোরবানির ভাগা নেই তো হাসবে শুনে আরব আলমক সাহেব কে যদি বলেন তো জানি না এই ফতুয়া যে ফতুয়া বাংলাদেশে আর ভারতের কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে তো উদ্ভট ফতো কর্তিকে আসলে আর আমি এই বিষয়ে অনেক খুঁজেছি যুগে যুগে এই একাফ করেছে সেই জন্য আজকে দুই একটা আহলেদি সালে ফটো দিয়েছে কুরবানির ভাগ চলবে না আর এই ভাগ শুধু সফরের মশলা এটা তাদের কল্পিত কথা এটা তাদের কি আল্লাহ পাক আগে থেকে চলে আসছে একদল বলছেন যে ছাগল সমান একটা ভাগ তো ছাগল সমান যদি একটা ভাগ হয় তাহলে একটা ছাগল এক পরিবারের জন্য যথেষ্ট এরকম হাদিস আছে তাহলে সেম ধরে নেব আর একদম না ছাগল হলে ঠিক আছে একটা পরিবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে হয়ে যাবে কিন্তু ভাগের ক্ষেত্রে যখন ভাগ তখন একজনের পক্ষ থেকে হবে এই ফতোয়া যদি দেয় তো এই ফতুয়া দেওয়ার অধিকার আছে কারণ এর আমাদের সালাফ আছে তারপরে তাদের পত্রিকাতে লিখেছি কোথায় লুকিয়ে রাখার জিনিস সেটা নাকি প্রথম এই ফতুয়া একজন এরফান সাহেব বলে একজন আহাদিস মৌলী এটা মুদারেস ফতুয়া লিখে আর কলকাতাতে ফতোয়া ছাপে এই আপনাদের তারিখের ফতোয়া আগে ভালো করে শরীর যখন এই ফতোয়া ছাপে তখন আমার বয়স ষোলো বছর ইতিহাসটা শুনে তাহলে মজা লাগলো আপনাদেরকে আর আসল রহস্য বুঝতে পারবে তারপরে নিজে আইনুল বাড়ি সাহেব ধারাবাহিক কয়েক কিস্তিতে এর রদ লিখলেন এটা আজকে থেকে ৩৫ চল্লিশ বছর আগের ঘটনা ৪০ বছর আগে ঘটনা বলছি এই হয়েছিল তারপরে হঠাৎ করে আপনি আর আমি বলি রকম আলেমদের তকলিদ করা আমার পর্যায়ের আলেমদের তকলিদ করা কার চাইতে অনেক ভালো আবহাওয়ানিফা তকলিদ করা হানাভিহা অনেক ভালো সাফি মালিক আম্ব অনেক ভালো কেন তকলিদ করবেন আজকালকার আলেমদের ভুল সোজা ছেড়ে দেন এক ভাই জিজ্ঞেস করছেন যে তার স্ত্রীর অন্য কোন ছেলের সাথে সম্পর্ক ছিল অবৈধ আর আগে আর সে আবার স্বীকার করিয়েছে এক মূর্খামি হচ্ছে আমাদের দেশের যুবকদের বিয়ে করার পরে প্রথম রাতটা এই কাজী লেগে থাকে সারা রাত শুধু কচলাই ঘচলায় আমাদের দেশে ভাষা বলছি খসলে কচিলে মানে ওই রস করার মতো কথা বের করে যে কোথাও লাভ ছিল কিনা কারো সাথে প্রেম ছিল কিনা আর কারোর সাথে ফেঁসেছে কিনা আর একেবারে সিআইডি তদন্ত মানে ওই কি বলবো এর ভারতের র বা সিবিআই আর ওই আমেরিকার কি বলছে এফবি এফ বি শুরু করে দেয় এর ইয়ে নালায় বেকগুলো আর তারপরে ও মহিলাকে এমন কোষ রোশন দেয় আমাকে এক মহিলা বলছে ফ্রান্স থেকে শোনেন বলছে যে আমাকে বলছে মাথায় কথা বলছে এইরকম যে কত বেকুফ আছে মুসলিম সমাজে আরে দেখ ইসলামের নির্দেশ হচ্ছে বিয়ের আগে ভালো করে তদন্ত করে না আর তদন্ত করার পরে বিয়ে করেছো আসল হচ্ছে তোমার স্ত্রী সতী আসল হচ্ছে তোমার স্ত্রী সতী আর তারপরে যদি তুমি জানার চেষ্টা করবে না ও তোমার জানার অধিকার তোর অধিকার নেই ও যদি বলে তুমি আমাকে প্রশ্ন করছো প্রত্যেকটা প্রশ্ন তোমার কোথায় সম্পর্ক ছিল তাহলে কি হবে সেই দিনে শুরু হয়ে যাবে বাসর রাত রণক্ষেত্র তো এই কাজ করে যার ফলে মহিলা তো স্বীকার করে নাই মহিলা কি কসম দিয়ে দিয়ে জিজ্ঞেস করে তারপরে বলে আমি কিছু করবো না তোমাকে রাখবো ও সয়ত রাখবে না আসলে তারপর জিজ্ঞেস করে হ্যাঁ অশান্তিতে পড়ে যাবে নিজে বুঝে না যে আমি অশান্তিতে পড়ে যাবো যদি স্বীকার করে নাই সত্য কথা হয়েছে কি করবে না আমার কাছে এগুলো যে স্টক কত আছে যদি বয়ান করি তো ওই ভাইয়েরা অনেকে আছে নিয়মিত শুনে বলবে সাহেব আমাদের ঘটনা বয়ান করেছে ওরা বুঝবে আপনাদের আপনারা বুঝতে আমি কার ঘটনা বলছি কিন্তু সুফহানাল্লাহ একজন কঙ্গতে থাকত কঙ্গতে। সে ওখান থেকে বাঙালি সেখান থেকে টেলিফোন করছে যে এই সমস্যা আমার স্বীকার করে নিছে ওই স্ত্রী স্বীকার করে নিছে এরকম কত আপনাদেরকে বয়ান এগুলি কাজ করবেন না আসলে আপনার স্ত্রী সতী সতী হোক না হোক আপনি দেখে শুনে বিয়ে করেছেন যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এখন অসতী আপনি এই যে তদন্ত বসিয়েছেন রাত্রে এটা অন্য কাজ করেছেন বাস রাতে নিয়ে এসে অথবা তারপরে তদন্ত শুরু করে দিয়েছেন তার হ্যাঁ এটা নাজাইজ কাজ করেছেন এর জন্য আপনি গুণাগার মহমিনের লজ্জা যাতে ইজ্জত আবরুকে ঢেকে রাখতে হবে মহমিনের মান ইজতকে ঢেকে রাখতে হবে এগুলো ঢেকে রাখার জিনিস তারপরে যখন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে এখন সমাধান এখন আপনার হয়ে রাখলে আল্লাহ কোরআনে কেন বলেছেন আত্মাল কুমার রতান ফাইম সাহুমবে মারুফিন আউ তাসরিহন বেহসান মারফ রাখলেও ভালো আচরণের সাথে রাখতে হবে বিদায় করি এটাও হারাম আর রাখবেন আর যখন তখন তাকে একটা করে খোঁচা দিবে তুই খারাপ চরিত্র স্বভাব বহু স্বভাব যখনই একটু ছেলে মেয়ে একটু ঝগড়া হবে বা মনোমালিন্য কিছু নিয়ে হবে একটু রান্না একটু লেট হয়ে গেছে তোর স্বাভাবিক হারাপ তো তো চরিত্রই ঠিক সাথে। পরে যদি ছেড়ে দাও বেহসান এহসানের সাথে দুটো কথা মনে রাখবেন তার সামনে অপশন রয়েছে এখন যদি রাখো তাহলে যেহেতু তুমি পাপ করেছো এই তদন্ত বসিয়েছ সেই জন্য এখন তুমি অরুচির সাথে হোক আর সাথে হোক প্রকাশ করতে পারবে না তার জন্য অশান্তির কারণে না হয় তোমার স্ত্রীর জন্য এইভাবে রাখতে হবে সৎ ব্যবহারের সাথে আর না হলে ছেড়ে দাও তার জন্য আল্লাহ পাক যদি সে যদি তবা করে খালেস অন্তর থেকে আল্লাহ পাক তার জন্য দুনিয়া প্রস্তস্ত রেখেছে যেমন তোমার জন্য দুনিয়া প্রস্তস্ত রয়েছে জি শরীয়তের মশলা হচ্ছে এটি অল্লা ভ আলম ওসালাহা মহম্মদ ওসাই ইসমাই